শাইখ আহমদ মুসা জিবরিলের তাফসীরীজের বাংলা অডিওবুক সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সুর জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান আম্মা বাদ গত পর্বের শেষ দিকে আমরা বলেছিলাম দাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হল হেকমা হিকমার সাথে দাওয়া করতে হবে আর হেকমা কেমন হবে সেটাও আল্লাহ সুবাহা আমাদের জানিয়ে দিয়েছেন সুরা আহালের একশো পঁচিশ নাম্বার আয়াতে ওয়াল রিক হাসানা আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে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 তার মানে এই নয় যে আপনি ইসলামের ব্যাপারে বর্ণিত একটি হাদিস আছে আনাস বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম জবাল রাজি আল্লাহ তাল আনহুকে ইয়েমেন পাঠানোর সময় বললেন মানুষের জন্য সহজ করো কঠিন করো না मूलतमी सल्लाम सुरु वाला तुआज कर कठिन करा सुबना सालाद के सहज कर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 হাদি সহজ করার কথা এসেছে, কিন্তু সহজ করা বলতে এমন কিছু করাকে বোঝায় না। তাহলে সালাদকে কিভাবে সহজ করবেন সফরে দুই সালাত একত্র করা করা যায় যায় এগুলো জানান, এটাই হলো সহজ করা শরীয়াতে রুখাসের অর্থাৎ সুবিধা বা ছাড়ের ব্যাপারে তাদেরকে জানান এভাবে তাদের জন্য সহজ করুন কেউ যদি অসুস্থ থাকে তাকে জানান যে অসুস্থ অবস্থায় রোজা রাখা বাধ্যতামূলক না এভাবে সহজ করুন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 যদি এতে কোনো পাপের সম্ভাবনা সহজ করার নামে এই হাদিসের ভিত্তিতে হারামকে হালাল করার ফতোয়া দেওয়া হচ্ছে এদের দলিল কি দলিল হচ্ছে ইয়াসির ওয়ালাসির সহজ করো কঠিন করো না আজ এরকম অনেকে বলছে পাশ্চাত্যের সুদ হালাল কেন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 আপনার সামনে দুটো লাইন আছে এ লাইনের ভেতরে থেকে যেটা আপনার জন্য সহজ হয় সেভাবে গাড়ি চালাবেন আপনি সহজ করবেন এবং কাজে হবেন, হেকমা আপনার পালন কর্তার পথে আহ্বান করুন হেকমা দ্বারা একবার রসুল্লাহ সাল্লসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলাটি একটি কবরের কাছে কান্না করছিল আমার মতো আর তোমার উপর বিপদ আসেনি আসলে মহিলাটি রাসুল্লাহ সাল্লু আলহিহ্লামকে চিনতে পারেনি একবার চিন্তা করুন এই মহিলাটি রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে এগুলো বলছে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 মুসনাদে আহমদে আবু উমাম থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা কাছে এসে জিনা করার অনুমতি চাইল সে বলল ইয়া রসুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন আজকের আলিমদের সাথে যদি এই ঘটনা ঘটত তবে কি হতো আল্লাহ ভালো জানেন তারা ওই লোককে ফাসিক আখ্যা দিতেন তার সম্পর্কে নানান কথা বলতেন অথচ সাহাবিরা ক্ষিপ্ত হওয়াতে রাসুল্লাহ সাল্লাহু আলি হোসাল্লাম বরং তাদের শান্ত করলেন সাহাবিরা এ প্রশ্ন শুনে ক্ষিপ্ত হয়েছিলেন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বললেন মাহ মা শান্ত হও শান্ত হও তোমরা সাহাবিরা রাসুলুল্লাহ সাল্লাহু আলি হোসালামের চরম অনুগত ছিলেন এই কথা শোনার পরে তারা একদম নীরব হয়ে গেলেন রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম লোকটিকে তার কাছে ডাকলেন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 বুখারি ও মুসলিমে এক বেদুইনের ঘটনা বর্ণিত হয়েছে সে রাসুল উল্লাহ সাল্লু আলিহাস্লামের মসজিদে এসেছিল ছোটবেলায় আমি যখন মদিনাতে ছিলাম তখন এর আয়তন ছিল খুবই ছোট মাত্র পনেরো কিংবা বিশ মিনিটেই সমগ্র মদিনা আপনি পায়ে হেঁটে ঘুরে আসতে পারতেন চিন্তা করুন তাহলে রাসুলুল্লাহ সাল্লু আলিহস্লামের সময় তা কেমন ছিল কতটুকু ছোট ছিল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 সাহাবিরা উত্তেজিত হয়ে পড়েছিলেন কিন্তু বললেন রাসুল্লাহ তার কাজে বাধা দিও না তোমরা তার কাজে তোমরা বাধা দিও না হাজার এই হাদিসের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন এই ঘটনা থেকে দাওয়ার কাজে রাসুল্লাহ সাল্লু আলী হোসাল্লামের হেকমার গভীরতা প্রমাণিত হয় তিনি যদি সাহাবিদের বাধা না দিতেন তাহলে প্রস্রাব লোকটির সারা গায়ে ছড়িয়ে পড়ত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 তিনি এরকম কোনো বিষয়ে ছেড়ে দিতেন না বরং হিকমার সাথে এগুলো সমাধান করতেন তিনি বেদুইন লোকটিকে কাছে এনে অত্যন্ত দয়া ও আচরণ করলেন যা কেবল রাসুল উল্লাহ সাল্লাহ আলীহাসালের পক্ষেই সম্ভব ছিল বেদুইনটি এই বলে বিদায় নিল যে হে আল্লাহ শুধু আমার ও রাসুল উল্লাহর উপর শান্তি বর্ষণ করুন রাসুল উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম এটাও ছাড়লেন না তাকে যেতে দিলেন না তিনি বললেন আল্লা দয়া অপরিসীম তুমি কেবল একে আমার ও তোমার মাঝে সীমাবদ্ধ করতে পারো না যাই হোক রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও মানুষকে সংশোধন করেছেন কিন্তু তা বিচক্ষণতা অবলম্বন করে তিনি করতেন ফলে সবাই তা মেনে নিত আর এগুলো তাদের বোধগম্য হতো হুকে এত সুন্দর করে খাবারের আদব শিখিয়েছিলেন যে ওই সাহাবি জীবনের শেষ সময় পর্যন্ত এর অনুসরণ করেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের মক্কা প্রবেশের ঘটনায় আরো সুন্দর দৃষ্টান্ত রয়েছে তারা সমগ্র মক্কাবাসীকে ঘিরে রেখেছিল এই মক্কার লোকেরা বিগত দুই দশক ধরে রাসুল উল্লাহ সাল্লু সাল্লামের ক্ষতি করার জন্য সম্ভাব্য সব উপায় গ্রহণ করেছিল তারা ছিল তার দয়ার মুখাপেক্ষী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 क्षमा कर दयालु मध्य सर्वश्रेष्ठ दयालु यूसुफर बिराब्बे नम्बर आयत তোমাদের উপর কোনো অভিযোগ নেই আমার আল্লাহ তোমাদের ক্ষমা করুন যাও তোমরা মুক্ত দেখুন রসুল্লাহ আলি হুসাল্লাম এসব ব্যাপারে কি গভীর হিকমা অবলম্বন করেছিলেন এমন বহু উদাহরণ আছে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 এর কারণ হতে পারে যে তিনি ছিলেন সেই ব্যক্তি তার উদ্দেশ্যে ইয়হদি ইকুমুল্লাহবা বলুক। যখন তিনি দেখলেন সাহাবিরা বিরক্ত হয়ে হাঁটুতে আঘাত করছেন তিনি চুপ করে গেলেন সালাদ শেষে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম মুআ রাজিয়াল্লাহ তাল আনহুকে কাছে ডাকলেন কোনো ভুল হলে রাসুল সেটাকে পাশ কাটিয়ে যেতেন না তিনি বলতেন না হিকমা হল পাশ কাটিয়ে যাওয়া তিনি মুবা রাজিয়াল্লাহ তাল আনহুকে বললেন এদিকে এসো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 এবার তিনি রাসুল উল্লাহ সাল্লাহ সাথে কথা বলার অনেক সাহস পেলেন পেলেন্লাহ সাল্লু আলি সাল্লামকে তার নিজের ইসলাম গ্রহণের আগের অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলেন তার জাহিলি সময়ের ঘটনা নিয়ে নানা রকম বিষয় নিয়ে রসুল উল্লাহ সাল্লু সাল্লামের কাছে প্রশ্ন করলেন রসুল উল্লাহ সাল্লাহু সাল্লাম তাকে বললেন সেগুলো ছিল পথভ্রষ্টতা হাকাম রাজু তালা আঙ্গুর সাথে এত বেশি উদারতা ও হিকমাপূর্ণ আচরণ দেখিয়েছেন যে মুয়াবিয়া মনে করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে সব কিছু সমস্ত কিছু বলা যায়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 সেদিন যদি রাসুল উল্লাহ সাল্লাহু আলিহ্লাম তার সাথে কঠোর আচরণ করতেন তাহলে পুনরায় তাকে কিছু বলার সাহস তিনি কখনোই পেতেন না তিনি কখনোই রাসুল উল্লাহ সাল্লাহু আলিহস্লামের কাছে দাসীকে নিয়ে এসে বলতে পারতেন না যে আমি তাকে মেরেছি এখন আমার কি করা উচিত বরং রাসুলুল্লাহ সাল্লাহু আলি সাল্লামকে বলতে তিনি ভয় পেতেন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 কিন্তু তিনি এতটাই স্বস্তি বোধ করেছেন ব্যাপার হলেই তিনি হারুন আলাই হিমাস্লামকে দাওয়া সংক্রান্ত ব্যাপারে উপদেশ দিলেন তিনি বললেন ফকৌল্লাহা এবং তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে কিংবা ভয় করবে ৪৪ সুরাত আয়াত হিক্মা অবলম্বনের পক্ষে এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে এই আয়াতটি হিকমার সর্বোচ্চ উদাহরণ দাওয়াতে হিকমা ও নম্রতা অবলম্বনের সর্বোচ্চ উদাহরণ এই আয়াত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 এমন এক ব্যক্তি যে তার অহংকার ও ঔদত্বের চূড়ায় পৌঁছে গিয়েছিল আল্লাহ এমন এক ব্যক্তির সাথে তাদের নম্রতা অবলম্বন করতে বলেছিলেন যে নিজেকে রব দাবি করেছিল যে বলছিল আনা রব্য আ আলা আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতি ফিরে আউনের মতো এক অত্যাচারীর যে নিজেকে সর্বশ্রেষ্ঠ পালনকর্তা দাবি করেছিল তার সাথে আল্লাহ সুবাহ নম্রতা অবলম্বনের নির্দেশ দেন তাহলে ভাবুন যারা আল্লাহ আল্লা সুবাহানাহ আতআলাকে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 তিনি বললেন আল্লাহ তোমার চেয়ে উত্তম এক ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিলেন এবং তার সাথে নম্রভাবে কথা বলবে বুহারিতে আছে ইবনুমা সৌদি আল্লাহ আনহু বলেন আমার এখনো এমন ভাবে মনে আছে যেন আমি রাসুল উল্লাহকে নিজের চোখের সামনে দেখছি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 অনেকে যেমন বলে সে কেন এ কথা বলেছে কিংবা এটা ঠিকমত হয়নি কিংবা এটা নির্বুদ্ধিতা এমন কথাও কখনো শোনা যায়নি এই হলেন আমাদের তিনি ছিলেন দয়ার ঝর্ণা দয়ার ফোয়ারা ওমা আর রহমাত এবং আমি আপনাকে আলামিনদের জন্য অর্থাৎ জিন ইনসান ও যা কিছু আছে সবার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি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 মহিলাটি একটি কুকুরের প্রতি দয়া করেছিল সে তার জুতা ভরে কুকুরটিকে পানি পান করিয়েছিল মহিলাটি নিজেও পিপাসার্থ ছিল বলে কৃষ্ণার্থ কুকুরটির পিপাসার কষ্ট অনুভব করতে পারছিল একটি কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ সু ভা নাহুয়া তাকে ক্ষমা করে দিলেন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 এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশি মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক mubashirin media